السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمانة شرب الشربي ستبيل درشق سرطان আজকে আমরা আপনাদের সামনে ইসলামের একটি বিশেষ স্তম্ভ সোম সোম যেটাকে আমরা রোজা বলে থাকি তা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করব পাক বলেছেন হে মিনগন তোমাদের উপরে সোম ফরজ করা হয়েছে নির্ধারণ করে দেওয়া হয়েছে যেমন নির্ধারণ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে যাতে তোমরা মোত্তাকি হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহ আলাভ হতে পারো ভীত সন্ত্রস্ত হতে পারা আল্লাহর ভয়ে এবং সতর্কতা অবলম্বনকারী হতে পারো শ্রম পূর্ববর্তীদের উপর ফরজ ছিল অত্যন্ত জরুরি একটি জিনিস মানুষের মত হতে হলে মানুষকে নিজের জীবন অত্যন্ত সুন্দর এবং মার্জিত হবে গঠন করতে হলে সম অত্যন্ত প্রয়োজন এজন্য জন্য অধিকাংশ ধর্মই সে তা আসমানী ধর্মই হোক বা বানাওটি ধর্মই হোক যেরকম হিন্দু ধর্মে উপবাস রয়েছে এটা নির্ধারিত রয়েছেন কাজে আমরা প্রথমত পরিচিত হয়ে নেব পরস্পরের সাথে সম্মানিত পিস টিভির দর্শক বৃন্দ আমরা আজকে অনেক জ্ঞানী গণি পন্ডিত এবং আলেমদেরকে এখানে সমাবেশ করেছি আমরা প্রথমত তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি আমার ডান পাশে রয়েছেন শেখ আব্দুল রাজাক আসালাম তারপর আমাদের ডান পাশে আরেকজন অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং দি নিদ্যায় পন্ডিত একজন আলেম রয়েছেন তিনি হলেন ইউসুফ আব্দুল মজিদ আলহামদুলিল্লাহ তারপরে আমাদের বাম দিকে প্রথম সারিতে প্রথম অবস্থানে তিনি হলেন শেখ শহীদুল্লাহ খান মাদানীকুমাত আমার সরাসরি বাম পাশে যিনি রয়েছেন তিনি হলেন শেখ ইমানুল্লাহ মাদানীকু আমি এখন শেখ আব্দুল সাহেবের কাছে জানতে চাবো কি ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপরে তার একটি হচ্ছে সিএম আল্লাহ এখানে কোতে বলে ফরেজাই অর্থ গ্রহণ করেছেন কেননা সিএম ইসলাম একটি ফরজ স্তম্ভ এর অর্থ হল যে সিএম তোমাদের উপরে ফরজ করা হয়েছে আমরা যারা বিশ্বাসী তাদের উপরে সিএম একটি ফরজ বিধান যা আমাদেরকে পালন করতে হবে জরুরি হবে বুঝি আমার শেখ ইউসুফ আব্দুল মাজিদের কাছে আমাদের প্রশ্ন আল্লাহ যেদিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সেদিন নির্ধারণ করে দিয়েছেন সময় বারোটি মাসে বিভক্ত হয়ে আমাদের সময়ের চাকা ঘুরছে তার ভিতরে ইসলামিক ক্যালেন্ডারের যে নবম মাস সেই মাসটিকেই রমজান আল্লাহাল কোরআনুল করিম নাজেল করার জন্য সেই মহিমান্বিত মাহের আমাদানকেই নির্বাচিত করেছেন এবং নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আমি নাম ছিল আগে সম্মানিত দর্শক শ্রোতা যখন সম ফরজ হল দ্বিতীয় সালে যখন প্রথম ফরজ হলো। সেটা হয়েছিল শাবান মাসে মাসটি অত্যন্ত গরমের সময় ছিল এইজন্য রামাদা রামাদতের রামাদল হাজার পাথর উত্তপ্ত হয়ে গেছে গরম হয়ে গেছে রমাদান অর্থ হল উত্তপ্ত হওয়া গরম হওয়া এর সাথে মাসেরও কিছু এই কাজের কিছু সম্পর্ক আছে যেহেতু মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে মানুষের পেট গরম হয়ে যায় ইত্যাদির সাথে একটি সামান্য সম্পর্ক রয়েছে কিন্তু সেটা খুব সারা এই দিক থেকে সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয় আমি এখন শেখ শহীদুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করবো যে সোম এই এর ফজিলতটা কি দুই একটি হাদিজ যদি আমাদেরকে শোনাতেন তাহলে আলহামদুলিল্লাহ সম্মানিত পরিচালক আমাকে মোবারকের ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য বলেছেন আসলে সিয়াম এটি একটি এমন আবাদত আল্লাহ রাবুল আলমিন এটিকে মুসলিমদের জন্য ফরজ করে দিয়েছেন যেটা আমরা বিশেষ করে শাহরু রমাদান রমাদানের যে সিয়াম সেটি ফরজ করে দিয়েছেন এবং ইসলামের একটি অন্যতম স্তম্ভ এর ফজিলত সম্পর্কে করন কিছু এসেছে এবং হাদিসে স্পষ্টভাবে অনেক বর্ণনা এসেছে যেমন তিনি যেমনইভাবে পাঁচ বক্ত সালাত এক সালাত থেকে আরেক সালাতের মাঝে যে ত্রুটি হয়ে থাকে সেগুলিকে আল্লাহবুল আলমিন এই দুই সালাত আদায়ের মাধ্যমে এটাকে কাফারা হিসেবে ক্ষমা করে দেন অন্যভাবে এক জুমা সঠিকভাবে আদায় করলে আরেক জুমা পর্যন্ত এর মাঝে যে অপরাধগুলি সগিরা গোনা যেগুলি আল্লাহ আলামিন ক্ষমা করে দেন ঠিক রমাদানের ফজিলতে আল্লাহ রবী আলমিন রাসুলসালাইস্লামের মাধ্যমে এহা দিশ নির্দেশনা দিচ্ছেন যে এক রমাদান এর সিয়াম যদি সঠিকভাবে পালন করা হয় পরবর্তী রমাদানের যদি সেই সিয়ামগুলি সঠিকভাবে পালন করা যায় ওই দুই রমাদানের মাঝে গোটা এক বছরে যে গুণাগুলি হবে সেগুলি আল্লাহ রবীল কফে ক্ষমা করে বিশাল একটা দেবেন তবে এখানে একটি শর্ত হলে এই বিষয়গুলি হচ্ছে যেগুলি মাফ করে দেওয়া হবে এগুলি সগিরা গুণা কারণ হাদিসে শেষে বলা হয়েছে মস্তুনি বা চিল্কা যদি সেই ব্যক্তি কবিরা গুনাগুলি থেকে বিরত থাকতে পারে তাহলে এর মাঝে সকিরা গুণাগুলি কবিরা গুণা কি কি যদি দিতেন তাহলে আমাদের দর্শক শ্রোতারা বুঝতে পারতেন যে কবিরা গুনা যদি আমরা বাদ না দিই তাহলে রমাদান থেকে রমাদান এবং সালাত থেকে সালাত মাঝখানে যা আছে তা মাফ হবে না ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য যেগুলি পাপের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে অথবা শাস্তি নির্ধারণ করা হয়েছে অথবা পরকালে শাস্তির কথা বলা হয়েছে অথবা দুনিয়াতে হদ নির্ধারণ করা হয়েছে সেইগুলি মোটামুটি কবিরা গুণা যেগুলি তবা একটি উদাহরণ তার উদাহরণের মধ্যে যেমন করা সেরেক করা কুফুরি করা সালাত ত্যাগ করা সিয়াম ত্যাগ করা মিথ্যা কথা বলা অনুরূপভাবে জেনা ব্যবচার করা ইত্যাদি শেখ আব্দুল রাজাকের কাছে জানতে চাবো যে হাদিসে বোধ হয় সাতটি একটি হাদিসের মধ্যে এসেছে কোনো হাদিসে পাঁচটি যেহেতু কাবিরা গুনার অনেক হাদিস আছে এবং কাবিরা গুনাও অনেক তা আমরা একটা হাদিস থেকে কয়েকটা কাবিরা গুনা উল্লেখ করি তোমরা সাতটি ধ্বংস থেকে বেঁচে থাকো যেগুলি করে মানুষ যদি তোবা না করে তাহলে তার পরকাল হারাবে সম্মানিত সারা বিশ্বের পৃথিবী দর্শক শ্রোতা আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা ইনশা আল্লাহ আপনাদের সম্মুখে কোরআন এবং শে আদিস ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আবার উপস্থিত হব সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আপনাদের সম্মুখে আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসছি শেখ আব্দ সমিতেন রাসুল সাল্লি সালামে এক বৈঠক বড় পাপ তিনটি তার একটি পাপ হচ্ছে আল্লাহর সথে শেরেক করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে পিতামাতারা অবদ্ধ চলা তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া অবশ্য আবহাওয়ার যেগুলি মানুষের জন্য ধ্বংসের মাধ্যম তার একটি হচ্ছে অন্যভাবে হত্যা করা তৃতীয় হচ্ছে জাদু করা চতুর্থ হচ্ছে অ্যাতিমের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা পঞ্চম হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া আর সপ্তম হচ্ছে আপনার ওই মেন একজন ভালো নারীর প্রতি অপবাদ লাগা এসেছে যে বর্ণান্তুদ ভক্ষণ করা আব্দুল মজিদের কাছে আমরা এই বিষয়টা একটু জানতে চাবো তথ্য আল্লাহর দিকে ফিরে আসা এবং তার জন্য প্রথমে যে আল্লাহর হয়েছে আল্লাহর রকম লঙ্ঘন হয়েছে এই জন্য অন্তরে গভীরভাবে তীব্রভাবে অনুসূচনা করা প্রথমে এখানে অনুসূচনা আসবে এবং অনুসূচনা থেকে ওই কাজ ভবিষ্যৎ জীবনে আর না করার জন্য দৃঢ় সংকল্প সংকল্প করা যা হয়েছে তাতে আমি ভুল করেছি রব্লা আলমিন আমাকে ক্ষমা করে দিন এবং এই বিষয়ে আমি অনুত্ত এবং এমন তীব্র অনুশোচনা অনুভব করবে যে ভবিষ্যৎ জীবনে যেন সেই কাজের আর পুনরাবৃত্তি না হয় সেইভাবে দৃঢ় সংকল্প নিয়ে যখন একটা পরিচ্ছন্ন পবিত্র জীবন কেউ গড়ার শপথ নেবে তখন রবুল্লাহ আলমী তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন যেন তার কোন গুণাই ছিল না ইউসুফ আব্দুল মজিদ তাহুবসঙ্গে বললেন তিনটি দিনে যেটাকে বলা হয় যেটা আরবিতে ফোকাহারা বলে থাকেন একলা অর্থ হল আমি এই মুহূর্তে পাপ ছেড়ে দিলাম আর ভবিষ্যতে করব না এই ব্যাপারে আজই করা আমি ভবিষ্যতে আর পাপ করব না এই তিনটা জিনিসের সমন্বয় হয় তাহলে মানুষের তবা হয় আমার গুণা মাফ করার জন্য বা আমল শুরু করার পূর্বে আমরা ইনশা আল্লাহ সালামের পূর্ব মুহূর্তে আমরা শুরু করব তর্তের সাথে আবার এটাও একটা আছে যে যদি এটা হয় তাহলে সেটা তাকে ফেরত দিতে হবে যেমন কারো জিনিস চুরি করে খেয়েছি সেখানে তবা শুধু আল্লাহ করলেই হবে না সেখানে আমাদেরকে অবশ্যই তার জিনিসটা ফেরত দিয়েছেন যে তো মৃত্যুর তবা করতে হবে মাগরে বেহা সূর্য পশ্চিম দিকে উঠার আগেই তবাটা শুরু হওয়ার আগেই তবা তো টাইম মতো হতে হবে এবং যদি কারো হক নষ্ট করা হয়ে থাকে ক্ষেত্রে তাহলে তার হকটা ফেরত দিতে হবে যেহেতু হাকুল এবার মাফ করবেন না আমি শেখ শহীদুল্লাহ খান মাদানি ওনাকে জানতে চাবাদান যখন আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস তখন আল্লাহ নবী বলেছেন যে পুতাহাত আবু আবুস্তানা গোল্লেকাত আবু আবু জাহান্নাম সুলসিলতের শয়াতে জাহ্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে ঝিনঝিন লাগানো হয় তিনি মাস সিয়াম বিষয় একটা হল রমাজান মাস তো সিয়ামের যেমন ফজিলত অনেকগুলি রয়েছে আমরা কিছু জানলাম তো এই মাসটিরও আল্লাহ রবুল্লা আলমিন একটি বিশেষ ফজিলত মর্যাদা দিয়েছেন তো এই মাসটি যখন এসে যায় রাসুল সালাম বলেন আল্লা রাবুল্লা আলামিন। তার যে যে তিনি দান করেন সে রহমতের পরিমাণ বা রহমতের দিকগুলিকে আল্লাহ রাবুল্লাহ আলামিন আরো প্রসারিত করে দেন অনভাবে জান্নাতের দরজা খুলে দেওয়া এর অর্থ বা ব্যাখ্যা আমরা আরেক দিক থেকে নিতে পারি যে আল্লাহ রাবুল্লাহ আলামিন এই মাসটাতে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেন যে মানুষ যেন দ্রুত জান্নাতের দিকে অগ্রগামী হচ্ছে এই এবাদুগুলি পালনের জিনিস ফতেহাতা এবং আবু আবুলনা আবু আবুল জাননা আমাদের কাছে স্পষ্ট অনেক সময় আমরা যেমন কতগুলি হাদিসির মধ্যেও পাই যেমন অজুর শেষে যে দোয়া পাঠ করতে হয় সেটার ক্ষেত্রেও এ ধরনের বর্ণনা পাওয়া যায় তো আবু আবু সামা দ্বারা এখানে আমরা দুটো বুঝতে পারি এখনো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে রহমত বর্ষণ করেন সেই রহমতের দিকগুলি মুক্ত করে দেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আরো বেশিভাবে রহমান আমরা আসছি শেখ আমান্লাখাতাম এটার অর্থটা কি আল্লাহকে সব বন্ধ করে নাকি জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এটা প্রথমত আমরা এটার যেটা মূল অর্থ ওটাই আমরা নিব দিকে এর তাবিল আমরা করতে যাব না যেহেতু গাইবী বিষয় আর গায়েবী বিষয়ে আল্লাহ পাক জাহান নামের দরজা বন্ধ করেন জাহার নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এটাই আমরা অর্থ নিব এখান থেকে ওলামা ইকরামদের মধ্যে কেউ কেউ বলছেন যে শাস্তি হালকা করা হয় অথবা মানুষ জাহার নাম থেকে মুক্তি পায় এবং জাহান কাজ মানুষ এই মাসে করে না অনেক মানুষ জাহান নামের কাজ থেকে বিরত থাকে এ ধরনের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে আমি এখন আসবো শেখ আব্দুর রাজাক সাহেবের কাছে যে আসলে গোল্লেকাত আবু জাহান্ন আত কোন রেওয়ায়তে এসেছে কোন রেওয়ায়েছে সুলসিল শায়তানের পায়ে একার জিন্জির পরে দেওয়া হয় তা গোল্লেকাত আবু জাহান্নাম থেকে শুরু করে আপনার যদি শায়তানের পায়ে কিভাবে জিন্জির লাগানো হয় একটু মানুষের সামনে ব্যাখ্যা করতেন আসসালামাইকুম सम्मानित दर्शक मंडल ये सब विवरण गुल कथा हमलाहतला सामने पेश करते राम दरजा खोला जहां नाम दरजा बंद था मानूष जहां नामे जा दीबें ना का जानना प्रवेश करें ये मौलिक लक्ष्य नये एखे आल्ला बान्दार सामने तरह दया रहमत के देखा ঠিক তেমনি অনেক দরজা আছে আকাশে যেগুলো অনেক সময় বন্ধ থাকে যেমন একটা হাদিসে এসেছে যে জিবরা আল্লাম আল্লাহর নবীর পাশে বসেছিলেন তখন হঠাৎ করে জিবরা আল্লাহ বললেন যে এখন মাত্র একটা দরজা খোলা হলো এর পূর্বে কোনোদিন খোলা হয়নি আর পরে কোনোদিন খোলা হবে না এতে বোঝা যাচ্ছে যে অনেক দরজা আছে যা সময় খোলা হয় না বন্ধ থাকে তো এটা দয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে ওই বাকি দরজাগুলো আল্লাহতালা দয়া দেওয়ার জন্য খুলে দেন পরের কথা হচ্ছে যে শয়তনের পা বেড়ি দিয়ে বেঁধে রাখা এটা মূলত আল্লাহ তার দয়া ছড়িয়ে দিতে চাচ্ছেন বান্দাদের মধ্যে এটাই তার উপর যে শয়তানের পা বাধা থাকে এটাই ঠিক এরপরে আমরা মানুষ দেখি যে পাপ করছি এটা আমি শেখ ইউসুফ আব্দুল মজিদ ভাইয়ের কাছে জানতে চাবো সে আসলে শয়তানের পা বাধা হয় আর তাহলে মানুষ যে রামাজান মাসে কিছু কিছু পাপ করে এটার কি কারণ এটার কি তাৎপর্য কি ব্যাখ্যা মানুষের কাছে হতে পারে দুই প্রকার জিন জিন জিনিস আবদ্ধ করে দেন তারা যেন কসম খেয়েছিল যে আমি বিভ্রান্ত করবো তাহলে তাকে আটক করে দিয়েছেন সে বিভ্রান্ত করতে পারে না কিন্তু তার যে দোষর তার যে অনুসারীরা মানুষের পক্ষ থেকে যারা তাদের হয়ে কাজ করে তারা তো আছে তারা বিভ্রান্ত করে মানুষদেরকে আর প্রত্যেক মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে রমজান এসেছে সেই কুপ্রবৃত্তিকে প্রদমিত করে এক আত্মীয় পবিত্রতা অর্জন করার কিন্তু অনেকের মধ্যে সারা বছর যে প্রবৃত্তির অনুসরণে জীবন পরিচালনা করেছে এখন রমজান পরে সেই প্রবৃত্তিকে সেইভাবে সে নিয়ন্ত্রণ করতে পারছে না যার ফলে তার প্রবৃত্তি তাকে প্রভাবিত করছে এবং প্ররোচিত করছে অপরাধ করার জন্য তো প্রবৃত্তির প্রভাবেও সে বা কর্মলিপ্ত হচ্ছে আর মানুষ যারা তারা তো আর সিলসিলার ভিতরে এখন আবদ্ধ হয়নি তাদের প্রভাব কুপ্রভাব তারা ওই অন্যায় কাজে প্রবৃত্ত হচ্ছে বারশা আল্লাহ ইসরুফ আব্দুল মজিদ ভাই অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কেউ কেউ এমনও ব্যাখ্যা করেছেন যে বোতল থেকে পানি ফেলে দেওয়ার পরে আবার পুনরায় বোতল কাট করলে কিছু কিছু পানি পড়ে পাখি ডালেতে উড়ে যাওয়ার পরেও ওই প্রভাবে ডাল অনেক সময় লড়তে থাকে ঠিক শয়তানকে বেঁধে দেওয়ার পরেও কিছু কিছু পাপের যে আসর থেকে যায় সে আসর থেকেও পাপ হয় আল্লাহ একটা বিরাট রহমত এর মাধান মাসে মায়িত দর্শক শ্রোতা যে তিনি নিজেই অনেক পাপ থেকে বিরত থাকার জন্য সঙ্গে থাকার জন্য নিজের থেকেই ব্যবস্থা করে দিয়েছেন জাহান নামের দরওয়াজা বন্ধ আসমানের দরজা খোলা জান্নাতের দরজা অবাহিত শয়তান বন্দি এত ব্যবস্থা আল্লাবাগ নিজে থেকে করে দেওয়ার পরেও যদি আমরা এই মাসে পাপ করি তাহলে আমাদের চেতে হতভাগা আর কে হতে পারে এই ব্যাপারের বোধহয় সেই হাদিস ব্যাখ্যা করার জন্যে যেটি হাদিস রাসুল সাল আলী বলছেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক মানে তার জন্য দুঃসংবাদ সে দুর্ভাগা হতভাগা কোন ব্যক্তি যে ব্যক্তির মাঝে তার জীবদ্দশায় সুস্থ সবল সবকিছু অবস্থায় রমজান মাসকে সে পেয়ে যায় কিন্তু রমজান মাসে সে তার অপরাধগুলিকে ক্ষমা না করে নিয়েই তার আগেই রমজান মাস যদি বিদায় নিয়ে চলে যায় এই ব্যক্তির জন্য আল্লাহ রাসুল সাল্লাই্লাম দুঃসংবাদ তার জন্য তাকে একটা ধিকারমূলকভাবে বলা হয়েছে সুতরাং আমরা মনে করব যে সৌভাগ্যশীল হল সেই ব্যক্তি যে এই রমজানটাকে একটা বিশেষ তার জন্য সুযোগ সুবিধা নিয়ে আল্লাহ রাবুল্লা আলমের কাছে তার নিজের অতীতের যত অপরাধগুলি সেগুলি থেকে তৌবা করে এবং আরো ভবিষ্যতে যেন সে আরো ইমানদার ও উত্তম আদর্শের প্রতীক পারে একটি উল্লেখযোগ্য হল বা সময় সংযুক্ত বলতে আমরা যা বুঝি তা হল জুনার শব্দটা হল ঢাল ঢাল দিয়ে মানুষ যেমন প্রোটেকশন দেয় যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে মানুষ প্রোটেকশন দেয় আত্মরক্ষা করে তো সিয়ামটা হল মানুষের আত্মরক্ষার জন্য জাহান নাম থেকে জাহান নামের আজাব থেকে আত্মরক্ষার জন্য জুলুম থেকে আত্মরক্ষার জন্য এবং অন্যায় থেকে আত্মরক্ষার জন্য পাপ থেকে আত্মরক্ষার জন্য একটি উত্তম পন্থা এবং মাধ্যম হিসাবে আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য আর সিয়াম অর্জুন না সিয়াম হলো ঢাল স্বরূপ সুতরাং এটাকে ঢাল হিসাবেই আমরা ব্যবহার করব এবং জাহান নাম থেকে বাঁচার জন্য এবং দুনিয়াতে অন্যায় থেকে বাঁচার জন্য আমরা সিয়ামকে ঢাল হিসাবে গ্রহণ করবো শেখ আব্দুল রাজা সাহেব সেটা হল ইয়াস এই যে ইয়ারফু আলাই তো বিরত থাকা আমরা সেটা শেষে কনগলিশনে আসব। সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত प्रवृत्ति राफास शब् अश्लील अश्लील श्याम पालन करते इच्छुक जरा श्याम पालन करा जान अंत राफास अश्लील का बेचे थकेज के जिज्ञासा करब्दार উঁচু শহরে সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার ইনশা আল্লাহ আপনাদের সম্মুখে রমাদানের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ